আর আমাদের গুণাগুলিকে নেবর্তন করে দেবে এটা নগদ পুরস্কার আর হতে পারে হ্যাঁ আজকেরই গরম সহ্য করা বর্ধাস্ত করা সে আমাদের গরম থেকে আল্লাহ তালা দিবে তা আমাদের ময়দানে ককট প্রোটিন গরম হবে সূর্যবতী নিকটবর্তী হবে দিতে নীল বলা হয়েছে মে রথা এক মাইলও হইতে পারে মে রথ সুরমা লাগানির যে সুলাইটা থাকে ওই সুলাইকেও মিল বলে এক মাইল করে যদি এই সূর্যটা হয় কম তাইলে কি পরিমাণ গরম হবে বলে যে শক্ত পুরে থাকার হয়ে যাবে না পড়বে না কিন্তু গরম লাগবে আল্লাহ আল্লাহতলা কুদরত রাখে আল্লাহ আগুন দিয়ে ডালাইও দিতে পারে আগুনের আগুনকে আগুন গাইতে আগুনের ভিতরে ঠান্ডাও পয়া করতে পারে তো সূর্যদেয় কি ঘর ফর্তি রাখবে এইটাতে খানা পড়বে না কিন্তু গরম লাগবে খালি এরকম আল্লাহ তারা ক্ষুদ্র রাখে কি রকম গরম লাগবে চিন্তা করে দেখে সেদিনের গরম থেকে বাতার কি উপায় হবে কোনো ছায়া থাকবে না কোন ছায়া থাকবে না আল্লার হাজের ছায়া খা এবং আল্লাহানা যার জন্য ছায়া তৈরি করবেন সেই ছায়া পা সেখানে কোন ছায়া পাবে না এরকম গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে কি পরিমাণ বিপাশা লাগবে আর এটা কত সময় হবে বলছে পঞ্চাশ হাজার বছরের সময় আল্লাহ হাতানা আমাদেরকে আমাদের হাজার থেকে বাঁচাবে জন্য বলছে যখন রাজ্য ঘুম ঘুমের ঘুমিয়ে নেবার আগে ঘুমটা মৃত্যুর সমত্য ঘুম দেখলি এবং ভাই মানুষ যখন ঘুমিয়ে পড়ে তো তার সব এক ক্ষমতা শক্তি সব সুখী একজন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যখন ঘুমায় পড়েন তো রাষ্ট্রীয় ক্ষমতাও শেষে কি করবে ঘুমের কোন হুগম দিতে পারে না घुमंदोकटा जी क्यों आटत करे क्यों मारते चाय क्यों क्षति करते तो घुम्ध लोकता किस पर घुमे गल अब घुम के जगार मालिक आल्ला मानुष निरीक्षा जागते निीक्षा जगार क्षमत ही मानुष आल्लाह तुम पड़ा अल्लाह तलाई जाग्रत कर ঘুমাইতেও হবে না এটাকে আল্লাহ তালা নমুনা বানায় শিক্ষা বলেন মৃত্যু তোমার এরকম অনিচ্ছাটি ভাবে অজান্তে আসে পড়ে যেমন তোমার জন্ম তোমার একটিয়ারের বাইরে তোমার মৃত্যুটাও তোমার একটিয়ারের বাইরে যেমন দুনিয়াতে ঘুমাই পড়ে আবার আল্লাহ তালা জাগ্রত করে বলে সে এরকম আমাদের দুনিয়াতে মৃত্যু হওয়া পড়ে আবার সে আমাদের ময়দানে আল্লাহ তালা উঠাবে আমরা তারা জাগ্রত করবে সব মানুষকে সব প্রাণীকে উঠাবে আজকে এরকম ক্ষমতা হয়তো সেজন্য বলেন যে যখন তুমি রাত্রেবেলায় ঘুমাও আবার তুমি এই ঘুমি কি তোমার কে ঘুম এই ঘুমের পরে আবার তুমি জাগবে তুমি জানো না কাজে কোনো সময় তুমি কে আমাদের থেকে পানা খেয়ার ঘুমাও আমরা তেমনি হাজার বাকা যেমন বা আত্মবি আসলে পার্থক্য নষ্টন সেগিনতে আমরা সমস্যা তুমি আল্লাহ তআলা কাকে বানালেন যে দিন আপনি সব মানুষ কে আবার কিয়ামতের ময়দানে উঠাবেন সেদিন যে ভয়মত আযাব হবে কোটি প্রশ্ন হবে সেটা থেকে আপনি আমাকে দানাত দেয়া দেন আপনি আমাকে এটা থেকে পাঠা দেন এই কথা কইলে তো মত যদি এটা ঘুম হয়ে থাকে তোমার পানা তো হয়ে গেল আল্লাহ তোমাকে পানা তো আমাদের ময়দানে কঠিন গরম ৫০ হাজার বছরের সময় একদিন আল্লাহ যাকে মাফ করবেন সে থাক আল্লাহ তারা যদি তারপরে তাড়াতাড়ি না হলে পঞ্চাশ হাজার বছরের সময় একদিন কোদার কি পরিমাণ হবে বিপাশা পরিমাণ হবে গরমের পরিমাণ হবে তো মানুষের কোথাও তো ভাঙবার জায়গা ওই ময়দানে যতক্ষণ আল্লাহ মানুষের ময়দানে আর এই রুগী কত বড় কঠিন জিনিস হয় চিন্তা করে যদি খালি রুগী হয় সর্দিটা গরম লাগতে প্রচন্ড আর পঞ্চাশ হাজার বছরের সমান দিয়ে খাঁড়া নাই পানি এই রুগী কত কঠিন আজাদ হবে আরো বিভিন্ন রকমের আজাদ দেওয়া মতো ময়দানে আন্দা হাঁটনা যাকে বাতায় দেবেন সেটা এই জন্য ভাই আত্মের এই গরম একটুখানি সহ্য করা বরদাস্ত করা সেতু এখানে সবর সঙ্গে বসা ডিমের কথাবার্তা শোনা এই যে একটুখানি সময় আমরা এটার মধ্যে ব্যয় করলাম একটু কষ্ট করলাম যদি এই কষ্টকার বিনিময়ে আল্লাহ তাহলে কে আমাদের দিনের প্রোটিন আজাদ থেকে গরম থেকে আমাদেরকে বাঁচায় তো কত কতগুলো পাওনা হবে এর জন্য আমরা মন্ত্রণা দোস্ত একটু সবজের সঙ্গে সবাইকে বসতে হবে মজবত ভাইলাহ নিরাপত্তর জুস্তার বুঝব এখানে আমাদের জমা হওয়া একত্র হওয়া এটা একজন বহুত বড় কাজের জন্য একত্র হওয়া অনেকে মনে করে কিছু কথাবার্তা শুনলাম একত্র হওয়া দেশের এওয়াজ আছে নিয়ম আছে রীতি ওয়াজ করেন আমরা সবাই ওয়াজ নসিহত শুনি তারপরে যাই তুল করল দায়িত্ব করল না কিন্তু ভাই সব লিগের এই সীমা কয়েকদিন আমল করার জন্য কাজ করার জন্য একটা কাজের উপরে আসবার জন্য এই কাজের জন্য নিয়োগ করতে হবে এই কাজের জন্য তেল হবে প্রচুর হইতে হবে শুধু শোনার জন্য নয় যে ওইরকম নিয়োগ করবে আল্লাহ তারা তাকে কাজ করারও তৌক দিয়ে দিতে এই জন্য সবাই সব লিগের মেহনত আমরা সারা দেশে আমাদের মেহনতটা কিসের জন্য আর কি আমি দুর্শা বলব সালক্ষ্য করে গঙ্গার দুনিয়াতে আসছেন সবলিগ করার সমস্ত নবীন বাইবরা কিসের জন্য আসছেন ভাই সবলিগের জন্য তো সুন্দর তগলি করার জন্য আমাদের শেষ রবি যে রসুল উল্লাহ আস্লাহের চলাম সে আমার পর্যন্ত মানুষের জন্য রবি হয়ে আসছেন তিনিও তবলি করার জন্য আল্লাহ রসুর গঙ্গীরা এনেইখানে সুর আপনার উপরে আমি নার্জিল করলাম যা আপনাকে জানাই যা আপনি এটা তবলি করেন আমরা এটা তবলিফ কর্লাহ তার পুরা জিন্দগি তবলিট করছে তিনি উম্মর মানে এখানে তবলিখ করে আর ওই উম্মরকে তবলিগ করার হুকুম দিয়ে দিয়েছে আমরা তোমরাও তবলিট করো তোমরাও তবলিগ রসুল্লাহ আসল্লাহ আসন জমা নাই যারা মুখ্যমন্ত্রী তারা বলছেন সাহাবি সাহাবা রসুল্লাহ কৃষ্ণের সাহাবা রসুল্লাহ আসল্লাহ প্রত্যেক সাহাবি প্রত্যেক সবজি কখনো আছে প্রত্যেকে না কেন কারণ মেয়ে মুখ বলব সবজি যখন চলে দুনিয়া দুজন হলো যে কোনো জিনিসের প্রচার প্রসারণা হবে সেই জিনিসটা দুনিয়াতে চালু করে আর যতদিন এটার প্রচার প্রচারণা চলবে ততদিন এটা দুনিয়াতে চালু হয় বিভিন্ন কোম্পানির মাল বানায় জিনিস তৈরি করে তো তারা দুনিয়াতে এগুলো করে অ্যাডভার্টাইজ করে প্রচার করে তো তারা যতদিন এটা প্রচার করে মানুষের মধ্যে এটা চলে যত এটার প্রতারণা চলতে থাকে তত এটার চাহিদা বাড়তে থাকে এটা মানুষের সমাজের মধ্যে চলতে থাকে চালু হয়ে যাওয়ার পরে তার তবলিক বন্ধ করে না ফলে এখন তো মাল চালু হয়ে গেছে আর তবলিকের দরকার নেই বলে না তারপরেও তারা তবলিক চালাইতে থাকে তাদের প্রস্তাব চালাইতে থাকে বাটা কোম্পানি তাদের জুতার তবলিক করতেই আছে জুতার প্রস্তাব করতেই যাচ্ছে এরকম ভাবে ডিভিজনাল জিনিস যা আমাদের মধ্যে চলতেছে তো সব জিনিসেরই তবিল চলতেছে প্রচার প্রচারণা চলতেছে মেয়ের মতো আমি দোসরা বলব যতদিন প্রচার প্রচারণা সত্য থাকে ততদিন ওই জিনিস চালু যায় আর যখন প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায় তো মানুষ ওই জিনিসকে ছেড়ে দেয় আর মানুষ ওই জিনিসকে ভুলে দেয় মানুষ ওই জিনিসকে ভুলে দেয় এদিন মানুষের স্বভাব এদিন দুনিয়ার নিয়ম নীতি इस आल्लाब्लिकर मेहनत के चले नबी देव के दिया तब्लिक जब चले तो मानुष आल्ला के चिन्हे तब्लिक चले के आल्ला जब तब्लिक चले तो मानुषर आकड़ते जिंदगी बुझे ए तब्लिक जब चले तब से दुनिया जिंदगी मूल्य बुझे आकड़त के जिंदगी मूल्य घू मेरे मतलब दोस्तों जब तबली बंद हो जाए तबली बंद कर तो मानुष अल्लाह के भूले जाए मानुष अल्लाह के भूले जाए मानुष आकर के भूले जाए दिन के भूले जाए सब जिन ही भूले जाए एक ही अल्लाह ज्यादा নবীদের কিসা শুনেছেন ওনার থেকে এটাই দেখা যায় নুভ আলু সালাত আসছেন তবলিগ করছেন মানুষ আল্লাহকে চিনছে আখেরাতকে উঠছে দুনিয়াতে সে জন্য জীবনযাপন করছে আবার যখন নু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তবলিগ বন্ধ হয়ে গেছে মানুষ আল্লাহকে ভুলে গেছে আখেরাতকে ভুলে গেছে দুনিয়াকে মকসুল বানিয়ে চলতেছে मानुषेर जिंदगी भरे आल्ला के, के दुनिया दुनिया मकलू यूजार मध्य लेके सूर्य के पूजा करते क्यों गाच के पूजा करते क्यों आगुन के पूजा करें क्यों पानी के पूजा करें सृष्टि मकलू यूजार मंत्र लगे आल्लाह के बुजे সৃষ্টির মধ্যে সে আসছেন তিনি লোকদেরকে তবলিগ করছেন তো মানুষ তবলিকের দ্বারা আল্লাহকে চিনছে আক্রতকে চিনছে আবার যখন হুদ আল ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন তো মানুষ আবার ভুলে গেছে মানুষ আবার ভুলে ভুলে প্রত্যেক নবী जो दुनिया से आबलिक कर द्वारा मानूष आल्ला कहीं दुनिया देखे चले जाब्लिक बंद मानूस अब्लाह केबलिक करते मानूस अल्लाह के कहर आल्ला उठे रही गबलिक बंद मानूष अब अल्लाह के भूलिए সেইভাবে সর্বশেষ রসুলের পাক সদকে দুনিয়াতে রুমি বানায় পাঠাই হুজুর যখন দুনিয়াকে আসেন তখন কেউ আল্লাহকে চেনে না কেউ আল্লাহকে জানে খোদার দিবা ইব্রাহিম আল্লাহ জন্য বানাইবেন সেখানে গাইরুল্লার পূজা হইতে লাগলো গাইরুল্লাহার قلنا بسم الله الرحمن الرحيم الله تعالى নামে শুরু করতেছি যিনি রহমান যিনি রহিম তো আমরা নকরা বলে রহমান করে ওমর রহমান قالوا ومر रहमान এর রহমান কে আর রহমান বহর যমনের কোন রূপ হবে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা রহমানকে চিনে না আপনারা চিনেননি রহমান আল্লাহ তাই না আল্লাহ আদালার গুণাবুলি এইগুলিকে মানুষ জানে আল্লাহ আদালার গুণবাসক নাম এই নামে মানুষ আল্লাহকে চিনে আসল আল্লাহ আহসান যখন তবলিগ করতেছিলেন তখন অবস্থা ছিল যে তারা আল্লাহকে ভুলে গেছে তারা হলে আমরা তিনশো ষাট পূজা করি তিনশো জন মূর্তির পূজা করি দেব পূজা করি আর মোহাম্মদ সাল্লাহ আসন যে এই তিনশো সাহেব দেবস্থার দরকার নেই এক আল্লাহ সব কিছু করবে কি আশ্চর্যের কথা কি আশ্চর্যের কথা তুমি ওরা আবু তারেকের ইন্তেকালের সময় ওরা সেদাররা সব একটু রয়েছে বলে আবু আপনি তো আমাদের সরদার আপনি মোট আপনার মৃত্যুর পরে কিভাবে আপনি একটু চিন্তা করছেন अपना भातीजा मोहम्मद सलुल्लाह आलिंगलानी करते हैं तीन सौ षाठ माधक एग्री किसुई ना एक माधव ही जथेष अवनिक सबकि वंशर मध्य प्रायसर मध्य हम मध्य झगड़ा विवाद सृष्टि हुआ इतना जे दिन दिन बाढ़ते आने यार मीमासा नंसरे मही रहे हैं তা তো তো প্রয়সের মধ্যে তলোয়া চলবে মারামারি শুরু হয়েছে তো আবুল কাহিন বললেন ঠিক কথা ডাকো আমার আজাকে ডাকো মা আমার সন্ধ্যাখানকে আমি একটা মীমাংসা করে দিই প্রদূর এক আম সঙ্গে বলে বা সব আপনার পাকার হাতে একত্র হয়েছে তো আপনাকে পুজো সোনার সমস্যন্ত আগ্রহের সঙ্গে আসে মনে করছেন বোধহয় এরা সবাই বোধায় আমার কবির আমারকে কবুল কবি বোধ হয় এজন্য বোধ হয়ত হয়েছে যে তোমার কমের লোকেরা একত্র হয়েছে তোমাকে কিছু কথা দিতে চায় আর তোমার কাছ থেকে কিছু কথা নিতে চায় যাতে এই শেষ হয়ে যায় तुम्हें किसु कंस कदा देखो एक बहुत बच्चा इन जो प्रस्तुत पक्ष बस कथा लगे ना हमारे जी ता एक कथाए जी ताइने देखिए तस्त दुनिया ते अधीन ते गोलान আর সমস্ত আরব তাদের অধীনতা বর্ষতা স্বীকার করে যদি একটা কথা তারা আমার দেয় আমি বেশি কথা দিতে চাই না একটা কথা যদি তারা তো সবাই মধ্যে আগ্রহ হয়ে যাবে আবু জাহাজ বলল তোমার পাপের পথম তোমার বাপের জিন্দিগির পথম এরকম একটা কথা না দশটা কথা দিতে তৈরি বল কি সমস্ত দুনিয়া আমাদের অধীন হয়ে গেবে সমস্ত জুনিয়র আমাদের কর্তৃকটা হবে সর্দারি হবে একটা কথা এরকম দশটা কথা নিতে হবে আবার তাদের খুব আগ্রহের সঙ্গে বলল বলে কি কথা এত বড় কথা এত বড় কথা এ এক কান্মা যদি তার আমাতের প্রতি গ্রহণ করে তুই সমস্ত आरोप আগন্তবের ঊর্ধে নয় বর্ষের শিক্ষা তো আবু জেহেল আবু সাফি গিয়ে সাहेब হলো বলে তো তো মলা আল মালহুমালুমালসু মত মিনাল আামিন আবিকুন ইন আলা শাইয়ুন ইউরাক নামানে ইরাব আরাফ ইয়া যাইনাল আওল বলে তো এগুলো সেই পুরান কথা সেই পুরান এক কথাই বলে এই কথার জন্য আমরা এখানে আসিনি আর আমরা আমাদের বাপদাদা থেকে কথা শুনি নেই কি থেকে তারা আল্লাহকে বুঝে গেছে তাদের বাপদাদার বুঝতে তারাও বুঝছে এমন এক পরিস্থিতি যে তারা এই কলমা জানে না আল্লাহকে জানে না অন্য একমসেন তা দুনিয়াতে আল্লাহ একজনই দিন লাগাইবার মন দিবার মন দিবার মতো একজনই আছে তিনি হলেন আলবা দুনিয়ার কোন জিনিসকে মন দেওয়া যায় না টাকাকে না পয়সাকে না জায়গা জমিকে না দুনিয়ার কোনো মানুষকে মন দেওয়া যায় যা ইচ্ছা মতো আমি ব্যবহার করবো যা ইচ্ছা মতো আমি চলব আমার মন কারো হাতে দিয়ে দিলাম বলে নেন না আপনি আমার মনের মালিক পেলেন আমার দিলের মালিক পেলেন যা বলবেন তা শুনব বলে এমন দুনিয়াকে কেউ এক রাজ সেটা হল আল্লাহ কোন মাদক নাই এ বাবদ বন্দীকি করার উপযুক্ত আল্লাহ খানা কেউ নেই বন্দীকি একমাত্র বন্দীগি করার উপযুক্ত আল্লাহ তারা কেউ নেয় সুদের মোস্যাগুলো মানুষ টাকার বন্দী করে মানুষ ডাকা জমিদের বন্দি করে দুনিয়ার বন্দি কি করে মূর্তির বন্দী কি করে সূর্যের বন্দি কি করে আঙুনের বন্দী কি করে না এগুলোর মধ্যে বন্দীকি মাবুদ হওয়ার কোন উপযুক্ত তাই এদের মধ্যে নাই এদের বন্দীগি করা স্বাধীন না বন্দীগী তো একমাত্র আল্লাহ বন্দা না একমাত্র হোক বন্দা মানে কি যার কথা মতো শেষ হলে সে তার বন্ধা যার মতো শেষ করে সে বন্ধা তাহলে পয়সার বন্ধা মানে পয়সার বন্ধা বুঝলাম না পয়সা যেমনি ঘুরায় হমনি ঘুরে আমারে তো পয়সা বলে আমার তো সুদ না খাইলে পাইবানা তো সে সুদ খেতে চলে দেবে তাহলে আমার তো তুমি ঘুষ না খাইলে না। তো সে গুল ঠেলে তৈরি হয়ে যায় আমার জুলুম না করলে পাইবা না তো সে জুলুম করতে তৈরি হয়ে যায় কারণ আমার এত মিথা কথা না বললে পাইবা তো সে মিথ্যা কথা বলতে তৈরি হয়ে যায় তো এ হল পয়সার বাংলা পয়সার দাঁড় পাই মানে ভাইয়ের মাথায় পাড়ি দিতে হবে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে মা সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে তাইলে তুমি আমার পাইবা তোমার মতো যে পয়সার বান্ধা সে তো পয়সার কথা মতো যে জমিনের বান্ধা জমিনের কথা মতো চলবে জমিন পাইব কেমনি বলে ভাইকে অপমান করো তাদের মামলা মোকদ্দমায় ফাঁসাও তাদের কেলখানায় ঢুকাও তার মাথায় বাড়িয়ে যাও তাইলে তুমি আমার ফাইলাম বাপের সম্পত্তি জমিন মারো কে তো এই জমিন কেমনে দখল করলো বলে যে ভাইরে মারো তো ভাইকে মেয়েরা জমিন দখল করবে বোনদেরকে বঞ্চিত করা মার পেটের বোন মার পেটের বোন বোনকে করা তাই তুমি ফাইব তো বোনদের ওদের জুলন করবে বাইদের ওদের জুলন করবে তো জমিন আমাকে যদি পাইতে চাও তা আমার কথা মতো চলো যে তার কথা মতো চলে যে তার তাবিদারি করে সে তার বান্দা তো যে আল্লাহ তাবেদারি করবে আল্লাহ কথা মতো চলবে সে আল্লার মান্দা হবে হুজুর এখন সন্ধ্যা হারিয়েছেন বানার দিতেছেন আল্লাহর পরিচয় দিতেছেন আল্লাহ সব দিকে তারা আল্লাহর পরিচয় আছে কি। চিনতেছে যখন রসুল্লাহ আসল উল্লাহ আগে তবলি চলল তো মানুষ আল্লাহকে চিনল মানুষ আল্লাহকে চিনল যখন আল্লাহকে চিনছে চন্দ্র তিনশো ষাট মূর্তিকে খাচ্ছে কেউ শুদ্ধির পূজা করে ওটাকে খাচ্ছে কেউ আগুনের পূজা ওটাকে মানুষ আল্লাহ আগরতকে চিনছে আল্লাহ জানলাম হারি গুনে লোক তো যখন তবলিক চলবে তখন আপনাকে চিনবে মানুষ তবলিক না এই জমনায় মুসলমান তবলিকের অভাবে এখনো তো আমরা সবাই তবলিগে লাগি নেই তবলিক করি নেই তো আমরাও আপনার বলি আমরা বলি আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহকে চিনি না তো আল্লাহ কি করে জানি না পয়সায় কি হয় এটা আমরা জানি তো পয়সা দিয়ে তো খাওয়া পয়সা দিয়ে তো সংসারের সব প্রয়োজন নিচ্ছে সেইজন্য এই জন্য সব পয়সাটা আল্লাহরে চায় দোয়া করে কি এলাকা কিছু টাকা দিয়ে দেবে টাকা হইলে কি হবে টাকা হয়ে তো সব কিছু হবে টাকা হলে তো সব কিছু হয় টাকা পেলে খাওয়া হয় টাকা পেলে করা হয় টাকা পেলে ঘরবাই হয় টাকা পেলে সন্ধান হয় তো সবাই চিন্তায় টাকা টাকা নাই তো খাওয়া হইতেছে না তো দোয়া চায় বলে হুদ দোয়া করে যদি আমার হয়তো চাকরি হতো কিছু টাকা পাইতাম আমার ব্যবসাটা যদি চলত তাহলে আমি কিছু টাকা পাইতাম তবে টাকা চায় শুধু আলারে যে চায় বলে এই কথা বল আমি তো খাইতে পারি না বোকার আমাকে খানা খাওয়াই দেন আপনি বলেন সব মকলুকরে খাওয়ান তো আমারও খাওয়ান আপনি তো সব মকলুকের কাকড় করান তা আমারও কাকড় আপনাদের সব সব প্রয়োজন মেটান তা আপনি আমার প্রয়োজন মেটাই দেন না সবাই দোয়া করে একটা চাকরি পেব সবাই দোয়া করে কিছু টাকা পাইব খুব দোয়া করেন যদি কিছু টাকা পাইতাম তাহলে অনেক কাম আমার হয়ে যেত আমি যদি এটা চাকরি পাইতাম তাহলে আমার অনেক কারণ পেশের চাকরি বিদেশের চাকরিতে তো বেশি টাকা এই জন্য দোয়া টাই যে বসু বিদেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা হয়ে যায় সেই জন্য একটু দোয়া করে বলে আমি আমেরিকা দেওয়ার জন্য চেষ্টায় আসছি যাতে আমার আমেরিকার বিষয়টা হয়ে যাবে ভাই আমেরিকার হবে অনেক টাকা অনেক টাকা কামাই করা তো টাকা দিয়ে কি হবে মানে টাকা দিয়ে কিনা হয় টাকা দিয়ে তো খাওয়া হয় টাকা দিয়ে পড়া হয় টাকা দিয়ে সংসার চলে টাকা দিয়া বিড়ি টাকা দিয়া গাড়ি চলে টাকা দিয়া সারা দুনিয়া চলে आजकल मुसलमान आलना के चिन्हे टाइम टेनलो टा चिन्हे तो चाह आ तो पारा किसते हमारे टाक आक निजे कर लो टा दिए सरकार तो दे আপনি আমার একটা চাকরি দেন আপনি তো করতে পারবেন না আমার একটা চাকরি পাইলে আমি সব করে বলাম সুবিধা হয়েছিল কি হয়েছে যে মানুষটার জিন্দিগির সমস্ত আমলের দ্বারা আল্লাহ তালাকে নারাজ করতেছে সে নানাজ ছাড়ছে তালার হুকুম ছাড়ছে আল্লাহ তালার নাকরবানি করতেছে কিন্তু সে তো জোয়ারটা যে আল্লাহ যদি আমার কিছু টাকা দিয়ে দিত তাহলে আমার সরকার হয়ে দিত কেন্দ্র আল্লাহ যদি না করে তাহলে তোমার কেন হবে না কিন্তু সে তো এটা বুঝে না মুসলমান একে বোঝে না যে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ আমার কোনো কাজ হইতে দিবে না কিন্তু সে এটা বুঝে না সেকে বুঝে যে টাকা হইলে তো সব কিছু হয়ে যেত আমার আল্লাহ নারাজ থাকলে তা কি পারতো ফলে মুসলমান আর আল্লাহকে নাফরমানি করে নারাজ করতেছে কিন্তু সে দোয়া ঠিকই চায় না আল্লাহ আমাদের কিছু টাকা দিয়ে আমাদের কিছু টাকা সম্পত্তি দিয়ে আমার একটা চাকরি দিয়ে আমার একটা বিদেশের ভিসা দিয়ে পয়সা চায় তো সে তো আল্লাহকে কিনে সে চাকরি কি যদি আল্লাহকে কিন্তু তাই দেশে আল্লাহ তাদের কাছে এই দোয়া করত জয় আল্লাহ আপনি সব কিছু করেন আপনি সারা জাহানকে পাবেন সকলের সুবিধা অসুবিধা এইগুলি সব আপনার থাকে কারোর জন্য সুবিধা করলে আপনিই করেন কারোর জন্য অসুবিধা সৃষ্টি হলে এটা আপনার পক্ষ থেকেই আসে আর এই অসুবিধা দূর করার মালিকও আপনি আপনি আসান আপনি কানদান কেউ নিজে ইচ্ছা করে আসে না আল্লাহ তারা যাকে হাসায় সে হাসে আল্লাহ তারা যারা কান্দায় তারে কেউ হাজতে পারে যারা হাসাই বল সে হারবে তারা কান্দাইতে না যারা কান্দাইবে সে তারা কেউ হাজাইতে পারবে না কান না হাঁটা বা আবা কান না আমা আল্লাহ তারা পুরানো কাকার মধ্যে বলছেন যে তিনি যাকে ইচ্ছা হাসান যাকে ইচ্ছা কান্দা যাকে একটা মন দিয়া দেন যাকে একটা জিন্দিগি দিয়াছেন হায়াত দিয়েছেন প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ তালা কিন্তু মেরে মহাদা বলে আজকের মুসলমান আল্লাহ তালাকে এই হিসাবে দাঁড়ানো যে সব মালিক আমার সুখের মালিক আন্লা আমার সুখের মালিক আন্লাহ কিন্তু আজকের মুসলমান লাইদা হাই আল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ কলমা করে ঠিকই কিন্তু এই কলমা এই কলমা বিপরীত করনা আর ঈমান তার যে ইতিপরিত বলেন না টাকা হয়ে যাবে চাকরি হয়ে যাবে এগুলোকে টাকা টাকা এর মুআদলাম দোস্তো একজন লোক শুনছে মসজিদে ওখানে রাখছে একটা রূপান দিয়ে থেকে দিচ্ছে আর সে জোয়া করতেছে আল্লাহ এই মাটির শাকাটা আপনি সম্ভব এই মাটির টাকাটা স্বর্ণ বনায় একজন জিজ্ঞেস করে ভাই এই মাটির টাকা স্বর্ণ বনয়েছেন কি ভাই আপনি জানেন না এই মাটির টাকাটা যদি স্বর্ণ হয়ে যায় নিশ্চয় নিশ্চয় চোখে থাকি না এই টাকাটা এই মাটির টাকাটা যদি স্বর্ণ হয়ে যায় একটু বড় একটা টাকা অন্তদে পাঁচ কেজি হলেও ওজন হবে তো পাঁচ কেজি ওদের ওজনের যদি একটা স্বর্ণের টাকা হয়ে যায় সেই স্বর্ণের টাকা দিয়ে কিনা হবে আমার খাওয়া দাওয়া হবে আমার সংসারের প্রয়োজন মিলবে আমি জাল গোটা গাড়ি ঘোড়া কিনবো বিরাট কিছু সম্মান অনেক কিছু হবে তো সে দোয়া করবে এই জন্য যে এটা টাকা তাহলে তো আমার দুনিয়া সব হয়ে যাবে তো দোয়া করতে করতে কতক্ষণ করে পরে আবার কাপড়টা উল্টে দেখে যে দোয়া প্রবল হয়ে গেছে কি সম্রাম টাকা হয়ে গেছে কি দেখি না এখনো হয়নি এই দোয়া বর্তমানে রাইট অল্প একটু বাকি আছে তো একটু নিয়ে না না কেন ভাই এখানে তাহার এখানে তাহারাতে লাগেন না ভাই মতাম রাত্রের শেষ খবরে উল্টে দেখেছে না এখনো পাটির থাকে কিছুই হয় তো শেষ মাস করে এলাম আপনি যদি স্বর্ণের থাকেন নাও বলার এইখানে প্রভাবেরও বলা যাচ্ছেন তবু আমি বুঝি যে আপনি দোয়া কবুল করেন রাতে দোয়া কবুল হয় এইবার উঠে প্রোভা হয়ে গেছে আশ্বাস করতেছে শেষ কথাটা যদি স্বর্ণ করতাম তাহলে তো কবুল হয়ে গেছে তার এই জন্য তার এই প্রচেষ্টাটা এই জন্য যে এই স্বর্ণের উপরে একিক বিশ্বাস টাকার উপরে হিমান টাকার উপরে একিক এই স্বর্ণ টাকা দিয়া আমার দুনিয়া সবকার হয় সে কি আল্লাহ তালাকে চিনছে যে আল্লাহকে জানছে যে আল্লাহ তার খাওয়াই দর পারি আল্লাহ তার করাই দর পারি কেটে তো সে বুঝেবে আল্লাহ তাকে চিঠি করেছে আল্লাহ তাদের খাওয়ায় আল্লাহকারে পাবে সমস্ত মকলুকে আল্লাহ তালা পাবেন এই কথাটা তো তার বুঝে আসেন তো সে আল্লাহকে কেমনি চিন্ত আজ আমরা একটি আল্লাহকে কিনছি আমরা আমাদের প্রয়োজন হলে কি করি আমরা আমাদের প্রয়োজন আমরা যারা এখানে আছি আমাদের কোন প্রয়োজন দেখা দিবে আমরা কাকে বলি অসুখ হয়েছে বলি ডাক্তারের কাছে যাই চিকিৎসকদের কাছে যায় সব রকম চেষ্টা চেষ্টা করিয়া যখন দেখেছে সব খেয়ে সবাই বলেন যে না আপনার চিকিৎসা আর আর নাই তো তারাও বলে এই মা আপনায় কিছু করলে করতে পারে তা আমারও ধারণা হ্যাঁ যখন মাকে কিছু করতে পারলো না তাহলে এইবার আনলাইন যদি কিছু করে বা আল্লাহ আগে পারতো না এখন পারবে আল্লাহকে কি বিনলাম আমি আল্লাহ কতটুকু বুঝলাম আমি যেন প্রথম সাথে প্রথম কেন আমি মানুষের কাছে গেলাম মেয়ে মর্গটা বুঝবো দুনিয়ার যে কোনো প্রয়োজন আমাদের দেখা দেয় তা আমাদের পুরুষরা আমাদের মহিলারা তারা কি করে প্রথম তো মখলুদের কাছেই তাদের প্রয়োজনকে তালাস করে আল্লাহার কাছে কে আছে পদম চলতে পারে আল্লাহ আমরা তো আল্লাহকে চিহ্ন আমরা মনে করলাম আমাদের গৌরব আমাদের প্রয়োজন গুলা গুনিয়া মখলুদের থেকে পূরণ করা টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে খাঁটি দেওয়া হবে কোকমতার সরকারি ক্ষমতা দেওয়া হবে তা আমরা ক্ষমতার পিছনে ক্ষমতা বা লোকদের পিছনে লড়াই কোয়সালা নদের পিছনে দাঁড়িয়েছি। আমার মহরম দosto আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যায়। কোন্ মর্যাদা ওয়াজে প্রত্যেক প্রথম যে মানুষ প্রয়োজন আল্লাহর কাছে আল্লাহর কাছে তোরা চায়। মানুষর না আল্লাহ হাতালার কাছে আল্লাহকে চিনে আল্লাহ হতালার শক্তিকে মানে আল্লাহ হাতালার শক্তিকে জানে আল্লাহ হাতালার উপরে ভরসা করে এবং তাদের সব জিনিস আল্লাহ হাতে এবং তারা নিশ্চিত হয়ে যে আমি আল্লাহ হাতে জিনিস আমার যে তবাকাল্লাহ এই বাবু আকাশব আল্লাহ তাল্লাহ বলছেন যে আল্লার উপরে ভরসা আমলা জন্য যথেষ্ট হয়ে গেছে একজন আমলাকে চিনে যে আমলাকে চিনে সে আন্দার উপরে ভরসা করে এবং আমদার উপরে সব কিছু ছাড়ে যে উপরে তো যখন সে আমলার উপরে ছাড়ে তো আমলা হাত তার জিনিসকে হেফাজত করে আমলা তার জিনিসকে হেফাজত করে হুদুর একা মুসলমান আল্লাহ তালার পরিচয় করাই পরিচয় করাই শাহাবাদের কেটে শিখাইছে যে তোমরা তোমাদের প্রয়োজন তোমাদের জিনিস সব আল্লাহ কাছে চাও একজনের ঘরে তো সে কি করবে তো সে আল্লাহ আলার কাছে চাইতেছে তার বলতেছে যে তুমি চন্দুরে আগুন জ্বালাও আর যে আটা পিসার আছে এইটাকে তুমি পরিষ্কার করার কাছে দেখেছি দোয়া করতেছে দোয়া করে আইসা দেখে যে তার ঘরের মধ্যে তন্দুর যে যাচ্ছিল বিপি ওই তন্দুরের মধ্যে সব রুখী রেখে গেছে আর যে যাত্রা পরিষ্কার করছিল ওই দাদা আপনার দিন ঘুরতেছে আর চারিদিকে আটা বের করতেছে ঘরে যাচ্ছিল এগুলি আটা করছে দাদার যে আত্মা এটুকু বের হচ্ছে আর তমদুলের আগুন বিজেপি পরদিন রসুল আত্ম আগে কাছে এই ঘটনা করে প্রথম একা উত্তর যদি সন্দুরের আগর নানি খাই তুমি তেমন পর্যন্ত ওই সন্দরে আটা রুটি তৈরি হতে থাকে আর যদি ওই জাদার পাথর বা না উঠাই তাহলে তেমন পর্যন্ত এই যাঁদাটি আটা বের উঠতে থাকে আটা ওই করে না ভুল করলাম যদি না পেতাম আগুনরা যদি না বিবেতাম তাহলে তো রুটি খুব হুটেলের হয়ে থাকত আর আমি রুটির ব্যবসা করে করে সংসার চলাইতাম আটা ভেজে বেঁচা সংসার চলাইতাম এর জন্য আফস্বস্তা ঠিক আছে বলছেন না উঠাইলে চলতো কোন অসুবিধা হয়নি आज जे आल्ला चाहिए तो कल प्रयोजन होने आज आल्ला चेहरा तला के चीन से आल्लाह के चीन आल्लाके चाहिए सब पवाल आल्ला चाहिए पाव तो आल्ला तला परिचय मानुष पासे आल्लाचय মন্ত্রী পূজা ছেড়ে দিচ্ছে সব মকলুকের এই বদল্প থেকে ছেড়ে দিচ্ছে এমন এক আল্লাহ এক আমল্লার দিকে চলছে সব কিছু করে আমরা আপনাদের পরিচয় যখন তবলি চলছে আপনার পরিচয় যখন আমার মুসলমানদের মধ্যে তবলিফ বন্ধ হয়ে গেছে মুসলমান আবার আমলাকে ভুলে নেয়া টাকার পিঠে পড়ছে টাকা উঠিতে পিঠে কারণ মুসলমান তার প্রয়োজন থেকে দিলে সে বন্দীতে যায় না সে মানুষের কাছে যায় তার কাছ থেকে টাকা পাওয়া যাবে কোনো কাছে যাবে কাছে যাবে দুনিয়ার কোনো ক্ষমতা তার কাছে যাবে যে থেকে করবে কিন্তু মুসলমান আজ তার প্রয়োজনে সে আল্লাহ আসদমের কাছে গুলি দিবে আল্লাহ আসদমের চাইবে গুলি কারণ পড়বে আল্লাহ তালা কাছে আল্লাহ তালা তাকে সাহায্য করবে যখন রসুল আল্লাহ তাল্লাহ চলছিল লোকেরা আশ্লা ছিল তাদের যখন দিবতা কর তো তারা আল্লাহ তালা কাছে তাই জন্য তাকে ডাক্তি ভুলছে ভুলায় ফেলে জঙ্গলের কাছে বললেন তোমারে মারব তোমার মাল দিব তোমাকে মারব তোমার মাল দিবো বললাম আমার মাল লোক আমারও বাইরে কিনা আমার বাইরে আমার মানুষ দুই রেখা নামাজ পড় তো সে নামাজ পড়তে নামাজে কি বলতেছে বলে যে নামাজে বলতেছে আমরা বলবো দরবার কে আছে সাহায্য করে আল্লাহ তার গৌরসভার উঠেছে থাকবে তার বর্ষা আর ওই ডাকায় কে সে বর্ষার জতম করে দিয়েছে এগুলো নামার শেষ করে বলে তুমি কে তুমি যে আয়াত করছো আয়াতের গোলাম হবে নমাজের দ্বারা আল্লাহ তারা নিহার সাহায্য কিভাবে বে আল্লাহ বলে আল্লাহ তারা সাহায্য নিবার রাস্তা হলো সবর নমাজ আল্লাহকে চিন্তা সে আন্দার থেকে সাহায্য নিবে আর নামাজকে চিনে না তো আল্লাহ দ্বারা কে সাহায্য নিভার রাস্তা হলে আল্লাহর কাছ থেকে সাহায্য নিবার রাস্তা হল কামন তোমরা চলে গিয়েছিলে मेरे मोहतरम दोस्त सबूर को दखल मनुष्य अल्लाह तआला की ने और अल्लाह तआला कासे के जिबारे सहायता देते हो सुविधाएं स्टे और रास्ते के तैयार करे तो अल्लाह पाला परজন্য সাহায্য 마련 যে জমিন আসমানে সমস্ত মকলু আল্লাহতালার কন্ট্রোলে নিয়ম আল্লাহ তালার হাতে আল্লাহ তালা কম দেয় পানি আল্লাহ বাতাস আল্লাহ খরচায় মাটি আল্লাহ দরি আমরা সূর্য আল্লাহ চামচুর সব আল্লাহ তালার কম দেয় মেঘ আল্লাহ কম দেয় সমুদ্র আল্লাহ তালার সব কিছু আল্লাহ তলার কম দেয় তালার কাছ থেকে নেওয়ার রাস্তা হলেই যে আল্লাহ তালার হুকুমকে মানবে তো আল্লাহ তালা এই সমস্ত মকলুক তার পক্ষে ব্যবহার করে দিল মকলুকে তার পক্ষে ব্যবহার করবে এবং আল্লাহকে আল্লাহ তালা কোন হুকুমকে মানবে আর সে আল্লাহ তালা কে টাইবে তো আল্লাহ তালা তার কুদ্রতকে জাহির করবে দিল আর তার কুদরকে পাঁচ সাল্লাহ বাসি ভিবে ঘটনা শুনেছেন বলে আগের উন্নতের মধ্যে এরকম এক লোক ছিল যে জমিনে সে ফসল ফলাইত আর ওই জমিনের ফসলের মধ্যে সে আল্লাহ তালার হুকুমকে মানত তো আল্লাহ তালা ম্যাগকে হুকুম দিলেন যে অমুকদের জমিনে পালিয়ে ম্যাঘ চলছে নিচে দিয়ে একজন লোক সে ম্যাঘের মধ্যে এই আওয়াজটা শুনতে পাইছে সে বলে কি আশ্চর্য ম্যাগকে হুকুম করা হয়েছে আমি দেখি লোক ম্যাঘ উপর দিয়ে চলছে সে নিচে দিয়ে চলছে ধীরে দেখলো যে ম্যাঘটা একটা পাথরের জমিনে প্রবল ভাবে ঘোষিত পানিগুলা একটা নালা দিয়া জমা হয়ে থেকে ছুটলো তো সে ওই নানা কিনার দিয়ে কেনার দিয়ে হাঁটতেছে পানিটা কোথায় যায় দেখে দেখলো যে নানার মাথায় একজন বুড়া লোক তার জমি এই পানিগুলি দিতেছে তো তার ধারণা হলো যে নিশ্চয়ই এই লোকই হবে সেই লোক যে লোকের নাম আমি ম্যাঘের মধ্যে শুনছি তো বলেন ভাই তোমার কিনা। বলে ভাই আমার নাম জিজ্ঞাসা করো বলে না আমি এই জন্য নাম জিজ্ঞেস করি যে এই পানিদের সেই ম্যাঘের নাম শুনছি ম্যাঘকে বলা হয়েছে যে অমুকের বাগানে পানিতে আমি জানতে চাই সে ব্যক্তি বলে আমার নামে বলে আমি এই নামই শুনছি দেখা ভাই তোমাকে এত খাতি আল্লাহ তালা তোমার জন্য ম্যাটকে হুকুম দিতেছেন তোমার জমিকে পানি দেবার জন্য তুমি কি অনেক টাকা পয়সার মালিক তুমি কি এই দেশের না তুমি কোনো এই দেশের প্রধানমন্ত্রী না তুমি কি এগুলি জিজ্ঞাসা করে দেয় জিজ্ঞাসা ভাই তুমি কি আমল করো কি এমন কাজ করো যে কাজে আল্লাহ তা এত সন্তুষ্ট যে তোমার খেতে পানি দিবার হুকুম দিতে তোমার বলেন ভাই আমি যেমন কিছু করি না করে না বলো বলে আমি এই জমিনে যা ফসল তৈরি হয় আমি এইখানেই তিন ভাগ করি জমিনের মধ্যেও দেখে তিন ভাগ করি এক ভাগ আল্লাহ তালা হুকুম মত গরিব মিষ্কিনকে দিয়েছে আরেক ভাগ আল্লাহ তালার হুকুম মত भाग जमी नेपन करी एट हाई कारण तुम आल्लाह तलार हुकुम के मानस तो आल्लाह तला तुम्हारन मैद के बाकुम दी तो आल्लाह तला के मानुष जब चिले আল্লাহ সালার হুকুমের মধ্যে সে লাগে কারণ আল্লাহ বলত পুত্র দ্বারা তিনি তার পুত্র দিয়া আসমানকে মানিয়েছেন মানুষই আসমান ছুঁতে পারবে না আসমান ছোয়ার শক্তি মানুষের নেইয়া মার্শালার চিনকে বাড়ি सत्य जमीन आसमान के फेद करा जमीन आसमान के ऊंचा आसमान बने मानुषे खरस पड़े और मानुष के जमिन कर जमीन करो कर जमीन करो जमीन खोदी कर ঘর বাড়ি বানাম জমিন খোলাই করে জমি তোমার কাম করো জমিন তো ঘরেই দিবে জমিনের উপরে হাঁটো কিন্তু তা সত্ত্বেও এই জমি এইটাকে রোখা আমার আর এইটার ব্যবস্থাপনা তোমার শক্তির বাইরে এই জমিন যদি তো তুমি আঁকাইতে পারো না আর জমিনকে এলেই তোমার ক্ষমতাও তার অসীম কুদূরের দ্বারা এই জমিকে সৃষ্টি করছে বৈজ্ঞানিকেরা বর্তমান বিজ্ঞান এই কথা জানাই দিচ্ছে যাতে মানুষের ইমান আরো পাকা পোক্ত হয়ে যায় বর্তমান বিজ্ঞান বলে মিছে বলে যে এই পৃথিবীটা শূন্যের মধ্যে হবে পৃথিবীটা বলে এসবে শূন্যের মধ্যে ঘুরতেছে পড়ে না তো তাদের বিজ্ঞানে যতটুকু ঘুরছে তারা ততটুকু বুঝছে সব মতন এটার মধ্যে না এটা এদিকে ছুটে পড়ে যায় না মানুষ এখান থেকে গলায় পড়ে যায় আল্লাহ তারা এরকম ক্ষুদ্র এই জমিকে খুঁজে আর এই জমিন চলতে মতন অন্তব আধুন মধ্যে তারা জমিনকে সৃষ্টি করছে আসমানকে সৃষ্টি করছে চা সুরজকে সৃষ্টি করছে মানুষের জ্ঞান মানুষকে একটু ধারণা দিতে যে সূর্যটা কত বড় পৃথিবীতে কত বিশাল সূর্যের জীবনে যে আগুন চলতেছে যে আগুনের জান শক্তি চাপ শক্তি যে কত বিশাল যে একটুখানি নিকটবর্তী হয়ে গেলে জমিনের উপরে সব জমে পড়ে সারকার হয়ে যাবে মানুষ এটাকে সহ্য করতে পারবে না মগল সহ্য করতে পারবে না এত বিশাল অগ্নি গাহ একটা কুণ্ডলী আল্লাহ তারা আসমানের মধ্যে ঝুলায় এবারে চালাইতেছে কি বিশাল ক্ষমতা অধিকারী এটাকে ডুবাইতেছে এটাকে আবার উঠাইতেছে এটাকে চালনা চালাইতেছে না না এটা আগেই والقمر قدر نار منازلة حتى عادة الارجون القديم للشمس ينبغي لها ان تبرد القمر وللليل ساذق لها وكلن في فلس يستخدم আল্লাহ কুদ্ধতি নেদানের মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে চলতেছে আল্লাহ উদ্দকে দেখাইছে মানুষ মানে চলন্ত সূর্যকে নিভাই দিলাম নিভাই দিলাম মানুষ তামাশা দেখতেছে সূর্য গ্রহণ আর তামাশা নয় এটা আল্লাহ কুদ্যুতের দিশায় মানে এত এরকম চলন্ত সূর্যটাকে গ্রহণ থাকায় দিয়া এটাকে অন্ধকার করে দিল শান্তাকে অন্ধকার করে দিতেছে আল্লাহ প্রদান আসমানকে সৃষ্টি করছেন ওই বান্দাকে সাহায্য করবেন ওই প্রদালা সমাধান করবেন বাংলার উপরে আসছে বাংলা এটার জন্য আল্লাহ তালা হুকুমকে বাঁধতেছে যখন বাংলা আল্লাহ তালা হুকুমকে বাঁধবে আল্লাহ তালা যে হুকুমের তালেদার হবে তো আল্লাহতালা ওই প্রদিয়া বান্দার সমস্যাকে সমাধান করে দিন যে কুদরত দিয়ে আল্লাহ তালা আশ্রম বানাইছেন যে কুদরত দিয়ে আল্লাহ তালা জমিন বানাইছেন যে কুদরত দিয়ে আল্লাহ দ্বালা এই সৃষ্টির সমস্ত জিনিসকে সাজিয়েছেন সেই কদরত দিয়া আল্লাহত বান্দার সমস্যাকে সমাধান করে আল্লাহ তালা এরকম কুদরত বাদা তো কাঠেই মেরে মতো করলাম দোসরা বলব এই জন্য জরুরি যে তবলিকের দ্বারা আল্লাহ তালাকে মানুষ চিনবে অসাধান দুই জায়গা নানা ঘুরে সে আল্লাহ সাহায্য চাইছে আল্লাহ তালার পরিচয় মানুষ পাবে আল্লাহ পরিচয়েই যাওয়ায় যে আমরা তো আসমানে আছে আল্লাহ না আমরা পরিচয় যে আমাকে আল্লাহ তালা সৃষ্টি করছেন এবং আমার যাবতীয় প্রয়োজনকে আল্লাহ পূরণ করে না আমার যাবতীয় প্রয়োজন জীবিকা আমার যত সমস্যা এই সমস্ত সমস্যার সমাধানও আল্লাহ করে কেউ করে না এটা হলো আল্লাহ কিছু না হ্যাঁ আমার যে অসুখ হলো এই অসুখটা কে দিল আল্লাহ তালা দিল আমার এই অসুখটা সারাই বেগে আল্লাহ সারাবে আর কেউ সারাবে না আমার যে দুঃখ এই দুঃখটা কে দিল আর এই মানুষের দেয় নেয় এই দুঃখটা আল্লাহানা দিতেন আমাকে আমার এই দুঃখটাকে দূর করবে কে আল্লাহানা আমার এই দুঃখকে দূর করবে আমি যে সুখ চাই এই সুখটা আন্না হাজানাই আমাকে দিতে পারে আর কেউ দিতে পারে আল্লাহানা সুখের খবর খবর নিয়ে আসে তো মানুষ হাসে আল্লাহানা দুঃখের খবর তার কারের পর তার বাদায় দেয় তো এই মানুষ কামে আকি কোটি মানুষটাই কানতে শুরু করে যখন আমরা হাতালা দুঃখের সংখ্যাটা তার কানের পর্দায় বাজায় দিচ্ছে আবার ওই কান্দার যে তার কানের পর্দার মধ্যে সুখের খবর বাজায় দিচ্ছে আমরা হাতানা তো সে ওই আবার কানতে আমার তো আমার সুখ আমার দুঃখ এই সবটার মালিক আমরা হাতাল আমার জীবনের সব জরুরকে পূর্বা করার মালিক একমাত্র আমরা হাতালা কেউ লাগছে বলে জমি থেকে যে আমার প্রয়োজনের জিনিস তৈরি হয়েছে এটাকে কে তৈর করতেছে কোন কৃষক তৈরি করে আর তুমি আমার লউ নশা উন জান ও আমার পদার তুমটা পাকতে হলে যে এই জমি থেকে যে ফসল বের করতেছে তোমরা বের করতেছ না আমরা আপনারা বের করতেছেন কৃষক তো জমিনের মধ্যে চাষ করছে বীজ ছিটাই দিচ্ছে ফলে এটাকে মাটির নিচে বীজ এটাকে ফাটায় এটার ভিতর থেকে তারা অঙ্কুরিত করা এই ক্ষমতা কৃষকের নাই দুনিয়ার কোন আল্লাহ জমিনের ভিতর থেকে ওই চারাকে আল্লাহ তালা দায়ের করতেছে আল্লাহ তা বলেন পালিজন ধরেন ইনসান মহিলা পাহাড়িহি আ পরে জমিনের ধান ছিটাই দিলে বীজ ছিটাই দিলে এখান থেকে তারা বের হবে না যতক্ষণ পর্যন্ত ম্যাঘ থেকে পানি বর্ষণ না হয় ম্যাঘ থেকে বৃষ্টি বর্ষণ না হবে কিছুদিন আগে বৃষ্টি হইতেছিল বৃষ্টি হওয়া দরকার তো বৃষ্টি তো হইতেছে না বৃষ্টি কে হবে আল্লাহতলা হবে না সমুদ্রের ভিতর থেকে ম্যাঘ কে উঠাবে আল্লাহতলা উঠাবে দুনিয়ার মানুষের কোন কলা কৌশল এরকম হাতে তারা সমুদ্রের পানি থেকে ম্যাগ তৈরি করে উঠতে না মানুষের এই ক্ষমতা নাই আল্লাহ তালা সমুদ্রের পানি থেকে লোনা পানি থেকে পানিকে উপরে উঠাইতেছে আবার ওই পানিকে সারা দুনিয়াতে ওই ম্যাঘকে আল্লাহ তালা চালাই দিতে মানুষের এই ম্যাগ চালাইবার ক্ষমতাও নাই ম্যাঘ আল্লাহ তালা চালাইতেছেন ম্যাগকে নিয়ে আসতেছেন জমি উপরে আল্লাহ তালা হুকুম দিতেছেন বর্ষণ কর জীবন বাহিনী বাবা মেলা ওনা খা প্রিপ্রী গুরুমা দিন ওনা